বন্ধুগণ ইতিপূর্বে আমরা এর ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে রসুল্লাহাল্লামের সলাতের কি পদ্ধতি সে বিষয়ে কয়েকটি হাদিস বর্ণনা করেছিলাম গত পর্বে আবু হামায়দ আসাই রাজি আল্লাহ তালহু যে আল্লাহ রাসুল সাল্লাহাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করতেছিলেন সেই হাদিসের কিছু অংশ আমরা শেষ করেছিলাম আর কিছু বাকি রয়েছিল প্রথম থেকে একটু ক্ষেপে বলে এবার আমরা বিস্তারিত যাব তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সালাত শুরু করলেন তখন আল্লাহ আকবর বলে দুই হাত কাঁধ বরাবর উঠালেন এরপর যখন রুকু করলেন রুকুর সময় হাঁটুর মজবুত করে ধরলেন আর কি করলেন পিঠটাকে সোজা লম্বা করে দিলেন ফাইদা রাফা সাহু স্তাওয়া আর সোজা দাঁড়িয়ে গেলেন শরীরের সমস্ত হাড় হাড্ডি যে যেখানে ছিল সেটা পৌঁছে গেল বিশেষ করে কি মেরুদণ্ডের যথা যথাযথ স্থানে যার স্থানে পৌঁছে গেল ফায়দা সাজা দাওয়া দা দি হেসিন আর যখন তিনি সেজদা করলেন দুইটি হাত রাখলেন যা হাত দুইটি না মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর না হাত দুইটিকে একেবারে বন্ধ করিলেন না বন্ধটা হতে পারে দুই হাত দুই থেকে বন্ধ করে নয় একসঙ্গে দুই কানের পাশ দিয়ে বা এইভাবে মোট কথা হাত দুইটাকে এইভাবে বিছিয়ে দিলেন আর হাত দুটিকে এই দুই কণইকে উঠিয়ে রাখলেন অস্তাক বা ফেরিজলাই হিলকেবলা আর পায়ের আঙুলগুলিকে কেবলামুখী করলেন অর্থাৎ পা আগুলিকে এইভাবে আঙুলগুলিকে মুচড়িয়ে কেবলামুখী করলেন যখন সেজনা করে তখন আঙুলি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে অথবা এইভাবে হতে পারে এইভাবে না করে কি করলেন কি করলেন তার বাম পায়ের উপরে বসলেন ইউমনা আর ডান পাটাকে খাড়ো করে দিলেন বাইরের পায়ের উপরে বসলেন আর ডান পাটা খাড়া করে দিলেন আর কি করলেন ওয়দা সফির রাকিল আখেরা আর শেষ বৈঠকে দুই বৈঠক বিশিষ্ট চলাত হলে শেষ বৈঠকে কিভাবে বসলেন কাদিজরা কি করলেন তিনি সামনে আগে দিলেন অর্থাৎ দিলেন ওয়ান উখরা আর ডানটাকে দাঁড় করেই রাখলেন ওয়াকালা মাক আর তার নিতম্ব নিতম্ব অর্থাৎ বামদিকের যে নিতম্বটা পাচাটা এর ওপরে তিনি ভার দিয়ে বসলেন তাহলে দুই রাকাত বিশিষ্ট সালাতের বা প্রথম তাসাহদরে বাম পায়ের পরে বসলেন আর ডান পাটা খাড়া করলেন আর দ্বিতীয় বৈঠকে অর্থাৎ যে সমস্ত সালাত তিন রাকাত রয়েছে বা যেকোন মাগরে তিন রাকাতে দুই বৈঠক বা জেগলিতে দুই বটক সেগুলির শেষ বৈঠকে তিনি বাম পাটাকে বের করে দিলেন ডান পা নলার নিচ দিয়ে আর ডান পায়ের আঙ্গুলগুলিকে কেবলামুখী করে বসলেন এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাতের কিছু অংশ মানে পদ্ধতির কিছু অংশ এখানে আমরা পেয়ে গেলাম এ হাদিসটি ইমাম বুখারি রহমতুল বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিস বর্ণিত তিনি রাসুল্লাহ থেকে বর্ণনা করেন আন্নাহু কানা কামা রাসুল্লাহ সাল্লাম যখন সালে দাঁড়াতেন কালা তখন তিনি বলতেন وجهت وجهي الذي فطر السماوات والارض الى اقولي من المسلمين اللهم انت الملك لا اله الا انت انت ربي وانا عبدك الى اخره راوه مسلم وفي روايه له ان ذلك في صلاه الليل قال النبي عليه الصلاه والسلام صلاه الدرايغله اربعه تريك কি করতেন सना পাঠ করতেন ان وجهت وجهي الذي فطر السماوات والارض এটা কিন্তু साना एता दुआ क्या देखी दुआ टाके जय दर दुआ बीपत्रे लिखा थाना जमन सुहानल्लाह एक साना आल्लाइनबाइबी साना आल्ला नबी आलिसमाम के एकधिक साना दस बारो प्रकार साना एसे जार मध्य साना आल्ला नबी आल्लाम या पाठ करकबीर तहारिमा বলা বাধার বান করার পরে এটাকে আমরা যায় দাঁড়িয়ে যাওয়ার দোয়া বানাই দিয়েছি এটা কিন্তু কোন মহাদিসাম এই ধরনের কোনো অধ্যায় বাঁধেন নাই যে যায় দাঁড়িয়ে দোয়া কি বলবো। বরং এটা হচ্ছে ওই অন্তর্ভুক্ত ওই সানার অন্তর্ভুক্ত এই জন্য আমরা এটাকে সানা হিসাবে আমরা পড়তে পারি এই হাদিসমাম মুসলিম বর্ণনা করেছেন আন। তিনি বলেন যে আল্লাহ রাসুল্লাম যখন তকবিরের তািমা দিয়ে হাত বেঁধে নিতেন আল্লাহ নবী আলাতাম একটু সময় চুপ করে থাকতেন কিছুই বলতেন না কিছুই আমরা শুনতে পেতাম না একটা সময় চুপ করে থাকতেন আল্লাহ বললেন আকুল সুরা ফাতিহা পড়ার আগে আমি এই দুটা পাঠ করি আল্লাহ আল্লাহ কবা ইয়ুনকাস সোউ আল আবিয়াজ মিন আদলাস আল্লাহুম্ম اغসিলনি মিন খাতায়ায়া بالমা ওয়া الثলজ ওয়াল বরদ ওয়তফ আলাই আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এই দোয়াটা পাঠ করি তো তাকবীরে তাহরিমা বলার পরে সালাহ হিসাবে এই দোয়া ইসতিফতাহ হিসাবে সালাতের শুরুর জন্য এই দোয়াটা বুখারী মুসলিমের অত্যন্ত সহিহ হাদিস এটা পড়া আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাব্যস্ত এই হাদিস আবু হর রাজি আল্লাহ আনহু জানার ক্ষেত্রে কত আগ্রহী ছিলেন যখন দেখলেন যে আল্লাহর নবী আলিসাল্লাম কেরাতের পূর্বে চুপ থাকেন তিনি ভাবলেন নিঃসন্দেহে এখানে হয়তো কিছু আল্লাহ রসুল বলেন সেটা জেনে নেওয়া তাই তা জিজ্ঞেস করলেন ইয়ার রসুল কি বলেন আপনি আল্লাহ নবী আলিস্লাম আল্লাহবায়দবানি এই সারা পাঠ করেন বা দোয়া স্ট করেন সেটা বললেন এক্ষেত্রে আরও যেটা আমাদের জানা দরকার যে আল্লাহ নবী আলিয়াস্লাম চুপ থাকতেন একথা আবহর বলছেন नबीअल बुझा गल फरज हतो अजीब हतो अवश्य शिखी दी मुस्ताहब पर्यायो तक शिकान नाइत क्यों पिछले पड़े नाई ना पढ़े कि तलाद है नाई सलाद तो आल्ला এমনটা তো করতে পারেন না তার সাহাবা ইকলামের সালাত না হোক এমন কিছু তাদেরকে নাসিকে তিনি কখনোই থাকতে পারেন না এই হাদিস দ্বারাই ওলামারামরা বলেছেন ফোকারা যে সানা পাঠ করা উত্তম কেউ যদি পড়তে না পারে তাহলে তার সালাতের কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে জানা এবং অজানা মানুষের মধ্যে একটা পার্থক্য জানা দরকার একজন মানুষ মনে করেন নামাজে আসলো নামাজ শুরু হয়ে গেছে মাসবুক ব্যক্তি এখন পরে পিছনে আসলো একজন জানা মানুষ এসে করবে কি সুরা পড়া শুরু নিয়ত পড়তে দেখা যাবে ইমাম সাহেবের সুরাফাতেহা হয়ে গেল এরপরে এসে দেখা যাবে তাহারিমা পড়তে গিয়ে পড়লো এরপরে দেখা যাবে শুরু করে দিবে এই সানা পাঠ করতে আর ইতিমধ্যে ইমাম সাহেব চলে যাবে রুকুতে যার ফলে তার সালাতে যে একটা রুকুন পড়ার চান্স ছিল সে পড়তে পারল না এই জানা মানুষ এসে আউজ বিসমিল্লা ফাতে পড়িল আর উনি ওই মুস্তাহাব কাজটা করতে গিয়ে তার জন্য জানা এবং অজানা মানুষের মধ্যে পার্থক্য কতটুক আপনারা বুঝতে পারছেন এক্ষেত্রে আমাদেরকে জানা যে কতটুকু জরুরি এটা আমাদের গুরুত্ব বুঝা দরকার আল্লাহ রব আলমিনের কাছে সালাতে বলা হচ্ছে আল্লাহিনা কামা বা আত্মাবাইন আলমা শেখ আল্লাহ আমাকে পাপ থেকে আমাকে দূরে রাখো এরপরে আদান আজ যে আমার পাপ হয়ে গেছে এই পাপ থেকে আমাকে পবিত্র করে দাও এই পাপগুলি থেকে আমাকে পরিষ্কার করে দাও যেমন পরিষ্কার করা হয় সাদা কাপড় ময়লা থেকে সাদা কাপড় যখন ময়লা হয় একে পরিষ্কার করা হয় ঝকঝকে ধপধপে হয়ে যায় আল্লাহ আমার পাপ করতে করতে এখন ময়লা কালা হয়ে গেছে আমাকে এই সালাতের মাধ্যমে আমাকে ওই সাদা কাপড়ের মতো পরিষ্কার করে দাও যাতে করে আমি ময়লা মুক্ত হয়ে মানে কি পাপ মুক্ত হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে তাহলে তাহলে প্রথম পর্যায়ে পাপ থেকে দূরে রাখো দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে কি যে পাপ হয়ে গেলে সেগুলি থেকে আমাকে পরিষ্কার করে করে দাও যেমন সাদা কাপড় পরিষ্কার করা তৃতীয় পর্যায়ে মানে আল্লাহিন করে দাও খালি পরিষ্কার না পরিষ্কার সঙ্গে এখন পবিত্র করে নিজ করে দাও আমাকে তাই কি দিয়ে বিলমায় পানি দিয়ে পানি দিয়ে ধুয়ে দাও ওয়াল বরফ দিয়ে ওয়ালবার শিশির দিয়ে আমাকে পরিষ্কার করে দাও এখানে কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানিটাই উত্তম কারণ গরম পানি হলে কাপড় পরিষ্কার বেশি হয় এটা সবার জানা কিন্তু এখানে কাপড় পরিষ্কার নয় এখানে পাপ পরিষ্কার আর পাপ কিন্তু গরম জিনিস পাপের শাস্তি হলো গরম মানে জাহান নামের আগুন তাহলে আগুন যেহেতু গরম আর গরমকে ঠান্ডা করতে হলে ঠান্ডা পানি দরকার তাই এখানে ঠান্ডা পানি ঠান্ডা বরফ ঠান্ডা শিশির দিয়ে ধোয়ার জন্য আল্লাহ রাসুলসাল্লাম কি চমৎকার দেওয়া शिक्षा दिलें बुंदर दुआ सला दुआ करते दुआारे अल्लाह जेम पाप दूरे रखबें ठीक ओ भाव पापगुली के धुए दीबें पापुली परिष्कार कर देवें आल्लाह रबुल आलमीन रसुलर चमत्कार शिक्षा दुआ टा मुखस्त कर সলাতে আদায় করার চেষ্টা করব বন্ধুগণ আমাদের একটা ছোট্ট ব্রেক ও বিরতি নিতে হচ্ছে এই পরে আবার সবাইকে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে রাসুল্লাহ সালসাল্লামের সলাাতের পদ্ধতি আপনাদেরকে জানাবের জন্যে আবু হরের রাজি আল্লাহ তালা আনহর হাদিস আপনার কাছে আমরা বর্ণনা করতেছিলাম জাল্লার নবী আলিস সালাতাল্লাম তকবীরতাহারিমার পরে সুরাফ হাতেহা পড়ার পূর্বে চুপ থাকতেন কেন চুপ থাকতেন তা দোয়াই্তেপতা বা সানা পাঠ করার জন্য তিনি চুপ থাকতেন এটা আমরা জানতে পারলাম দোয়াটা বোখারি মুসলিম থেকে সাব্যস্ত কাজে এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করবো এই দোয়ার মাঝে আমরা যে জিনিসটা শিখতে পারি এখানে তিনটা অবস্থা একটা আল্লাহর আল্লাহর আলমিনের কাছে সালাতে বলা হচ্ছে আল্লাহ আমাকে পাপ থেকে আমাকে এত দূরে রাখো যেমন পূর্ব পশ্চিম গগন এতটুকু দূরে আমাকে রাখো পাপ থেকে আমাকে দূরে রাখো এরপরে বলতেছেন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 আমাকে ওই সাদা কাপড়ের মতো পরিষ্কার করে দাও যাতে করে আমি ময়লা মুক্ত হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে পাপ থেকে দূরে রাখো থেকে আমাকে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় পরিষ্কার করা হয় তৃতীয় পর্যায়ে বলছে আল্লাহ আল্লাহ আমার পাপ গুলিকে ধুয়ে দাও মানে পবিত্র করে দাও খালি পরিষ্কার না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 पापर शि गरम मान जहां नाम आगुन तेल आगुन जीत गरम गरम का ठाण्डा करते हम ठंडा पानी दरकार तीन ठंडा बरफ ठाडा शाम की चमत्कार दुआ हम शिक्षा दिलें बंदुगण सुंदर दुआटी सलाते दुआ स्त हिसना हिसाब से पाठ कर आल्ला जो दुआ करते তাহলে দেখা যাবে যে আমাদের এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যেমন পাপ থেকে দূরে রাখবেন ঠিক ওইভাবে আমাদের পাপগুলিকে ধুয়ে দিবেন পাপগুলি থেকে পরিষ্কার করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুলের এই চমৎকার শিক্ষার দোয়াটা আমরা মুখস্থ করে সালাতে আদায় করার চেষ্টা করব। এ ব্যাপারে আমরা বুঝতে পারলাম আরো ওই হাজিস দ্বারা যে এই দোয়াটা ছিল ফরজ সালাতে কারণ আবহাওয়া রাজা বলেন যখন তিনি তকবির দিয়ে নামাজ শুরু করতেন তখন চুপ থাকতেন কেরাতের পূর্বে তাহলে বোঝা যাচ্ছে এই দোয়াটা ছিল আবু হৈরাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু দীর শিখার অত্যন্ত শিখার উপরে আগ্রহী ছিলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ চুপ করে থাকেন কি বলেন আপনি কি করেন তখন তিনি বললেন যে এই সময়টাই আমি দোয়া পড়ি আল্লাহ বা আই বাইনি ওয়াবাইনা খাতাইয়া একটা সানার বা দোয়া ইস্তেফটা বলে যেটা আমরা সানা পড়া বলি এই দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা আল্লাহ নবী আলিসাল্লাম ফরজ সালাতে পড়তেন এটাই বোঝা গেল কারণ আবুহারা বলছেন যে তিনি আল্লাহ আকবার বলে চুপ থাকতেন এটা ফরজ সালাতের কথা উনি বর্ণনা করতেছেন এর অর্থ এই না যে এই দোয়াটা শুধু ফরজ সালাতেই পড়া যাবে এই দোয়াটা সুনত বা নফলে পড়া যাবে না এমন কথা কিন্তু নয় যদি তাই হতো তা আল্লাহ বলতেন যে দেখো ফরজ সালা কিন্তু অন্যটা এটা পড়তে পারবে না তাহলে এটাকে আমরা ফরজ সালাতেও যেমন পড়তে পারি সুনত সালাতেও আমরা পড়তে পারি এর এরপরের হাদিস ওয়ান উমারা রাজি আল্লাহ আন। থেকে এই হানিসটি বর্ণিত ওমর ফারুক রাজি আল্লাহ আনহো যিনি ইসলামের দ্বিতীয় খালিফা ছিলেন যাকে দেখে শৈতানও ভয় পেত আল্লাহ নবী আলহাতাম একদিন উমার ফারুক আসতেছেন তো হাসতে লাগলেন उमर फारूक इसे बल रसल्ला कें आपने हासिल कारणटा की बलबें तो बोलें तुम्हें गलि दिए आसते छे रास्ता दिए देखल शयतान ओ गी दिए भागते से उमर फारुक रज तला आनहो इसलम ग्रहण कर आगे जो बड़ बड़ो शैतान तरत जो तुम इसलम ग्रहण करलें बड़ शयतान तक ता देखे भय पाए उमर फारुक्ल्ला आनहो आनंदे कानते लागलें উমার ফারুক জীবনীতে এখন বলার আমাদের সময় নেই কিন্তু আপনি পবিত্র সরোপ্রকার ত্রুটি বিচ্যুতি অপরিপূর্ণ যেকোনো ধরনের মাখলুক যারা আমরা সৃষ্টি আমাদের মধ্যে কিন্তু অপূর্ণতা রয়েছে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিন্তু ত্রুটি বিচ্যুতি অপূর্ণ থেকে समिपूर्ण के एकम्र आल्ला तीन सलादे दाड़ी तुम्हें तुम प्रकार अल्लाह हे आल्लाता बरकतपूर्ण अर्थात तुम्हारे नामक पा जो आल्ला नाम धरे डाकबो तल्ला बरकत नजा तुम्हारहिमाचू वाल আর তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাহবুত নেই কেউ আর এবারতের হকদার না এবাদত একমাত্র আল্লাহর জন্য হবে এবাদত কোনো শক্তির কোনো জড় পদার্থ সূর্য চন্দ্র নক্ষত্র বা কোনো ব্যক্তি বা কোনো বুজুর্গ বা পীর বুজুর্গ বা কবর না বা কোনো নবী বা রসুল বা কোনো ফেরেস্তা না এবারত কার হবে একমাত্র মহান আবুল্লাহ আলমিনের হবে এই যে সুন্দর আল্লাহর প্রশংসা করে যখন সলাত আদা শুরু করে মানুষ তখন আব্দুল আলামিন তার এই সলাতকে কবুল করেন ইশা এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটাও একটা সানা মুসলিম বর্ণনা করেছেন বর্ণার ক্ষেত্রে কিছু এখানে তার বর্ণার ক্ষেত্রে বলা হয়েছে কি রয়েছে রয়েছে। কারণ বর্ণার ক্ষেত্রে শর্ত হলো ধারাবাহিকও থাকতে হবে রাসুল থেকে সাহাবি সাবি থেকে তাবি তাবি থেকে তাবি তাবি এর মধ্যে এই না যে মধ্যখানে দেখা গেল যে একজন আজকে বর্ণনা করেছে কিন্তু এ জন্মের আগে এ মারা গেছে আমি আপনার থেকে বর্ণনা করলাম কিন্তু আমার জন্মের আগে আপনি কি হলো যাই হোক এই হাদিসটি বিভিন্ন আল্লাহ রাসুলের যেহেতু সানা একাধিক এক একটা এক এক সময় পাঠ করাই উত্তম তবে কেউ যদি সারা একটা দিয়েই চালিয়ে দেয় এটা কিন্তু জায়েজ এবং মনে রাখতে হবে জায়েজের চাইতে সুন্নত উত্তম মানে এক এক সময় রাসুল এক একটা পড়েছেন তাহলে আপনি যদি মুহস্ত করে একসঙ্গে পাঠ করেন এটাই উত্তম হবে না হবে না কেউ মুহস্ত করতে পারে না বা জানা নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই ওয়কান বা আদাল তকবির আউদ বিল্লা ইসামিল আলী মিনা সৈতী ওনাফিহী এই হাদিসটিও হুবহু বর্ণনা করেছেন আবু রাজিল থেকে বর্ণিত হয়েছে মারফু অর্থাৎ রাসুলের বাণী হিসাবে পাঁচ বর্ণনা করেছেন পাঁচজন বলতে এখানে বোঝানো হয়েছে এটি পূর্বে আমাদের আলোচনা হয়েছে এই পাঁচ জনে বর্ণনা করেছেন অফিহে ওই বর্ণায় রয়েছে অকান তকবির আল্লাহ নবীতাম তাকবিরের পরে এটাও বলতেন আউদ বিল্লা ইসামিল আলিম মিনা মিন হামি ওয়ানি ওয়ানি শুধু যদি কেউ আউজ বিল্লাহ মিনা সৈদুল আজিম পড়ে তবু যথেষ্ট স্নানাপাট করার পরে আর যদি বলে এটা পরিপূর্ণ আউউদ্িল্লাহ ইসামিল আলিমিনা শৈতান এটাও বড় নাতে কী হয়েছে সহিহাজ দ্বারা প্রমাণিত এটাও পড়তে পারে তাহলে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে এর কাছে আমরা আউদ বিল্লাহ ইসামিল্লা আলিম মানে যিনি শ্রোতা যিনি জ্ঞাত তার কাছে আমরা সৈতান নজিম মরদুদ এই আল্লাহ আনতপ্রাপ্ত থেকে আমরা এই যে সালাদ শুরু করলাম এই সালাতে কিন্তু আপনার পিছনে লেগে থাকবে কোথায় কোথায় নিয়ে চলে যাবে কেউ হয়তো বইয়ের সঙ্গে কথা বলছে কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করতেছে কেউ হয়তো কেউ তাকে কিছু বলেছে ওইবার তাকে দেখে ছাড়বো ইত্যাদি ইত্যাদি কত কিছু তার সালাদ বাহ্যিকটা থাকবে কিন্তু তার আত্মা আরোহটা একেবারেই শূন্য হয়ে যাবে মানুষের যদি আত্মা না থাকে যেমন কোনো মূল্য নেই সালাতের যদি আত্মা না থাকে খালি বাজ্যিক উঠা বসা তো কোনোই মূল্য নেই এই জন্য আল্লাহ নবী আরাম বলছেন কেউ সালাত আদায় করে দশ ভাগের এক ভাগ পায় কেউ দুই কেউ তিন কেউ চার কেউ পাঁচ কেউ ছয় কেউ সাত কেউ আট কেউ নয় দশ সালাত আদা করলাম যদি পরিপূর্ণভাবে একাগ্রতার সঙ্গে আল্লাহকে হাজির নাজির জেনে দুনিয়ার সব কিছু ভুলে সলাত আদানা করতে পারি। আর একজন শান যে শুধু উজুর মধ্যে তোমার মধ্যে উজুতে পাটা ভিজে নাই দেখে নাও হয়তো তোমার উজু গেলো এই ধরনের বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়ে গেছে এই জন্য থেকে পানহা চাওয়া অত্যন্ত এই জায়গার এই উপযুক্ত একটা সময় শয়তানের কুমন্ত্রণা শৈতানের জাদু শৈতানের যা কিছু থেকে এখানে একটা আশ্রয় চাওয়া হচ্ছে আমাদের এ পর্বের সময় একই শেষ বিদায়ের আগে প্রিয় শ্রোতা ও দর্শককে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আবারও পরবর্তী পর্বের দর্শহাদি শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনাদের জীবনের সুখ ও শান্তি আল্লাহ রব্বুল আলামিন দান করুন ايبو جنتو عمري خنيب دينيتي وصلى الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أزمين والسلام عليكم ورحمة الله وبركاته